বিগ ডেটা বিগ ডেটা বলতে বিভিন্ন উঁচ থেকে তৈরি বিপুল পরিমাণ কাঠামোগত এবং অকাঠামোগত ডেটাকে বোঝায় যার মধ্যে রয়েছে সামাজিক মাধ্যম সেন্সর ডিভাইস এবং ব্যবসায়িক লেনদেন বিগ ডেটা অন্তর্দৃষ্টি অর্জন এবং গাত সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যাপক সম্ভাবনা সরবরাহ করলেও এটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জও উপস্থাপন করে বিগ ডেটার সাথে সম্পর্কিত কিছু প্রধান চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে আয়তন উৎপন্ন ডেটার বিশাল আয়তন হল প্রাথমিক চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি প্রতিদিন উৎপন্ন বিপুল পরিমাণ ডেটা পরিচালনা করার জন্য প্রথাগত ডেটা প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণ ব্যবস্থা প্রায়শই অপর্যাপ্ত বৃহৎ ডেটা দক্ষতার সাথে প্রক্রিয়া এবং বিশ্লেষণ করার জন্য সংস্থাগুলোকে প্রসারণযোগ্য সংরক্ষণ সমাধান এবং বিতরণকৃত গণ্যার কাঠামতে বিনিয়োগ করতে হবে গতি বিগ ডেটা অভূতপূর্ব গতিতে উৎপন্ন হয় সামাজিক মাধ্যম ইন্টারনেট সংযুক্ত ডিভাইস এবং অন্যান্য উঁচ থেকে তাৎক্ষণিক ডেটা প্রবাহের জন্য সংস্থাগুলোকে মূল্যবান অন্তর্দৃষ্টি অর্জনের জন্য প্রায় তাৎক্ষণিকভাবে ডেটা প্রক্রিয়া এবং বিশ্লেষণ করতে হয় ঐতিহ্যগত ব্যাচ প্রক্রিয়াকরণ পদ্ধতিগুলো উচ্চক্তির ডেটা পরিচালনার জন্য উপযুক্ত নাও হতে পারে যার জন্য তাৎক্ষণিক ডেটা প্রক্রিয়াকরণ প্রযুক্তি গ্রহণ করা প্রয়োজন বৈচিত্র্য বিগ ডেটা কাঠামোগত আধাকাঠামোগত এবং অকাঠামোগত ডেটাসহ বিভিন্ন রূপ এবং প্রকারে আসে কাঠামোগত ডেটা সহজেই সংগঠিত এবং প্রথাগত ডেটাবেশে সংরক্ষণ করা যায় তবে পাচ্য নথি ছবি ভিডিও এবং সামাজিক মাধ্যমের পোস্টের মতো অকাঠামোগত ডেটা তাদের জটিলতা এবং পূর্বনির্ধারিত কাঠামোর অভাবের কারণে চ্যালেঞ্জ তৈরি করে বিভিন্ন ধরনের ডেটা থেকে অর্থপূর্ণ তথ্য বিশ্লেষণ এবং আহরণের জন্য বিশেষ সরঞ্জাম এবং প্রক্রিয়ার প্রয়োজন সত্যতা সত্যতা বলতে ডেটার গুণমান এবং নির্ভরযোগ্যতাকে বোঝায় বিগ ডেটা প্রায়শই ডেটার অসঙ্গতি অসম্পূর্ণতা ত্রুটি এবং পক্ষপাতের মতো সমস্যাগুলোতে ভোগে নিম্নমানের ডেটা ভুল অন্তর্দৃষ্টি এবং সিদ্ধান্তের দিকে পরিচালিত করতে পারে ডেটার নির্ভুলতা এবং সততা নিশ্চিত করার জন্য সংস্থাগুলোকে অবশ্যই শক্তিশালী ডেটা গুণমান ব্যবস্থাপনা প্রক্রিয়া বাস্তবায়ন করতে হবে ডেটা উৎসগুলোর বৈচিত্র্য বিগ ডেটা সামাজিক মাধ্যম সেন্সর সরকারি রেকর্ড গ্রাহক লেনদেন এবং আরও অনেক কিছু সহ বিভিন্ন উৎস থেকে উৎপন্ন হয় বিভিন্ন উৎস থেকে ডেটা সংগ্রহ করা এবং সমন্বয় করা চ্যালেঞ্জিং হতে পারে কারণ ডেটার বিভিন্ন রূপ কাঠামো এবং অর্থ থাকতে পারে ডেটা ভার্চুয়ালাইজেশন বা হ্রদের মতো ডেটা সংযুক্তিকরণ কৌশলগুলো এই চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে গোপনীয়তা এবং নিরাপত্তা বিগ ডেটাতে প্রায়শই সংবেদনশীল এবং ব্যক্তিগতভাবে শনাক্ত যোগ্য তথ্য থাকে ডেটা গোপনীয়তা এবং নিরাপত্তা নিশ্চিত করা ব্যক্তিদের অধিকার রক্ষা করার জন্য এবং আন্তর্জাতিক তত্ত্ব সুরক্ষা নিয়মাবলীর মেনে চলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গোপনীয়তা এবং নিরাপত্তার ঝুঁকি প্রশমিত করার জন্য শক্তিশালী ডেটা পরিচালনা অনুশীলন গোপনকরণ কৌশল এবং প্রবেশাধিকার নিয়ন্ত্রণ বাস্তবায়ন করা অপরিহার্য প্রসারণযোগ্যতা ডেটার পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ার সাথে সাথে প্রসারণযোগ্যতা একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কর্মক্ষমতা আপস না করে ক্রমবর্ধমান ডেটার আকার পরিচালনা করার জন্য সংস্থাগুলোকে সংরক্ষণ প্রক্রিয়াকরণ ক্ষমতা এবং বিশ্লেষণ ক্ষমতাসহ তাদের অবকাঠামো প্রসারিত করতে হবে বিশ্লেষণ এবং অন্তর্দৃষ্টি বিপুল পরিমাণ ডেটা থেকে অর্থপূর্ণ গান বের করে আনার জন্য দরকার উন্নত বিশ্লেষণ পদ্ধতি প্রতিষ্ঠানগুলোর দরকার দক্ষ ডেটা বিজ্ঞানী এবং বিশ্লেষক যারা যন্ত্রশিক্ষা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং তথ্য অনুসন্ধান প্রক্রিয়া ব্যবহার করে বিভিন্ন ধরণ পারস্পরিক সম্পর্ক এবং প্রবণতা খুঁজে বের করতে পারবে বিগ ডেটা বিশ্লেষণে প্রতিভা এবং দক্ষতার অভাবের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে বাধা হয়ে দাঁড়াতে পারে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য প্রযুক্তিগত অগ্রগতি শক্তিশালী ডেটা ব্যবস্থাপনা অনুশীলন দক্ষ কর্মী এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ এবং উদ্ভাবনের জন্য বিগ ডেটা ব্যবহারের জন্য সাংগঠনিক প্রতিশ্রুতির সমন্বয় প্রয়োজন নিউ আমেরিকা গ্লোবাল ডেটা পরিচালনা ধারণা বাধা এবং সম্ভাবনা বিগ ডেটার দ্বিমুখী দিকটি সংক্ষেপে বর্ণনা করেছে ডেটা অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকে উন্নত চিকিৎসা ব্যবস্থা থেকে উন্নত জননিরাপত্তা পর্যন্ত অনেক সুযোগ উপস্থাপন করে তবে এটি ডেটা গোপনীয়তা লঙ্ঘন অ্যালগরিদমিক অন্য্যতা এবং ব্যাপক নজরদারির মতো ডেটার অপব্যবহারের সাথে সম্পর্কিত অনেক ঝুঁকিও উপস্থাপন করে কি বিগ ডেটার চ্যালেঞ্জগুলো সাম্প্রতিক বছরগুলোতে আমরা বিগ ডেটার কারসাজি দেখেছি যেমন ফেসবুক এবং কেমব্রিজ অ্যানালিটিকা এবং অন্যান্যরা যে ব্যবহারকারী ডেটার কারসাজি নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করেছে ইন্টারনেট নীতিমালা পর্যালোচনা তথ্যভিত্তিক নির্বাচন এবং গণতান্ত্রিক সমাজের জন্য চ্যালেঞ্জ বিগ ডেটা পরিচালনা কি বিগ ডেটা পরিচালনা হল একটি প্রতিষ্ঠানে ব্যবহৃত ডেটার প্রাপ্যতা ব্যবহারযোগ্যতা সততা এবং নিরাপত্তা প্রক্রিয়া এবং ব্যবস্থাপনা এটি ডেটা সংরক্ষণ থেকে শুরু করে কোনও দুর্ঘটনা থেকে সুরক্ষিত করা পর্যন্ত সমস্ত পদক্ষেপকে অন্তর্ভুক্ত করে এটি কেবল প্রযুক্তি সম্পর্কে নয় নির্দিষ্ট ডেটা সম্পদের জন্য প্রযুক্তির পাশাপাশি দায়িত্বশীল এটি একটি প্রতিষ্ঠানে একটি পরিপক্কতার স্তরে ব্যবহার করা হয় যাতে গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যকীয় ডেটা পরিচালিত এবং সুরক্ষিত হয় এটি তথ্যের স্বচ্ছতা প্রদান করে যা ডেটা সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াগুলো সংজ্ঞায়িত করতে সহায়তা করে এটি একটি কৌশলগত দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এটি অর্থ এবং বিমা সংস্থাগুলোর জন্য অপরিহার্য বিশেষ করে যাদের নিয়ন্ত্রক সম্মতি রয়েছে এই সংস্থাগুলোকে ডেটার জীবনচক্র জুড়ে ডেটা পরিচালনা করার জন্য আনুষ্ঠানিক ডেটা ব্যবস্থাপনা প্রক্রিয়া থাকতে হবে ডেটা পরিচালনা শ্রেণীবদ্ধ ডেটার ভিত্তিতে নির্দিষ্ট ব্যবহারকারীদের অনুমোদন সক্ষম করতে পারে নিচের ছবিটি বিগ ডেটার সাথে সম্পর্কিত বিষয়গুলো বিবেচনা করার সময় যে উপাদানগুলো বিবেচনা করা হয় তার একটি স্বর্লিখিত উপস্থাপনা চিত্রে চারটি উপাদান অন্তর্ভুক্ত রয়েছে অতিরিক্ত তথ্য নিচের অডিও ফাইলটির মাধ্যমে পাওয়া যাবে